ইমাম আবু জাফরুল্লাহ আলাই এর কিতাব বয়ান এর একটি অংশ নিয়ে দর্শকবৃন্দ এখানে তিনি আলোচনা করছিলেন আল্লাহ তাহিদ নিয়ে তিনি প্রথমে আল্লাহ তাল আল্লাপুর ইমান আলোচনা করতে গিয়ে প্রথমে শুরু করেছেন যে জিনিসটি বলেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়দাহ মাকে দিন আবে তফিকা যে আল্লাহর তৌফিকে আল্লাহ তাল তৌফিকে শুধুমাত্র আমরা এই আখিদায় বিশ্বাস হতে কোন দর্শন নয় কোন গবেষণা নয় কোন রকমের নিজস্ব কোন প্রচেষ্টায় নয় আল্লাহ তৌফিকে আমরা এই এতে কাটতি করতে পেরেছি একই বিশ্বাসী বিশ্বাসী হয়েছি সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করব অন্তর থেকে বলবো এটা এই জিনিসটা মুখে যেমন স্বীকিয়ে দিচ্ছি অন্তর থেকে বলবো কর্মকাণ্ডে প্রকাশ পাবে আমাদের সেটা সেটা কি যে আল্লাহ তালার ব্যাপারে তাও হৃদয় আমরা স্বীকিয়ে দেবো প্রথম হচ্ছে তিনি সেটা আলোচনা করলেন যে আল্লাহ তালা এক তার কোন শরিক নেই এই যে তিনি আলোচনা শুরু করে দিলেন এটাকে আমরা গত পর আলোচনা করেছিলাম যে এই তাওহিদের প্রকারগুলো তিনি পরপর আলোচনা করেছেন এবং আমরা বলেছিলাম তাওহিদের প্রকারগুলো মূলত কোনো কেউ নিজের পক্ষ থেকে দেননি বরং কোরআন এবং সুন্না ভালো করে পরীক্ষা করে ইস্তিকরা বলে এটাকে আরবিতে সম্পূর্ণরূপে গবেষণা করে ইমামগঞ্জ সেটা উল্লেখ করেছেন এর মধ্যে যারা উল্লেখ করেছেন স্পষ্টভাবে তার মধ্যে একজন হচ্ছেন ইমাম আবিউসুফ রহমতুল্লাহ আলী দ্বিতীয় আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তৃতীয় ইমাম ইবনে বত্তা রহমতুল্লাহ আলাই ইবনে মন্দা রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনা আবদুলবার রহমতুল্লাহ আলী এরা প্রত্যেকেই এই তাহিদের প্রকার উল্লেখ করেছেন এবং আমাদের ইমাম ইবনা আবিলফি রহমতুল্লাহ আলী তিনি উল্লেখ করেছেন এই প্রকারগুলো আমাদের ইমামরা বিশেষ করে ইমাম আফহানি রহমতুল্লাহ আলী অনুসারে যারা ছিলেন অনেকেই এ তাহিদের তিনটি প্রকার উল্লেখ করেছে এবং তারা প্রত্যেকে কোরআন এবং সুনার পরীক্ষা করে নিরীক্ষা করে দেখেছেন যে তিনটি প্রকারের বাইরে আর কোনো প্রকার নেই এই তিনটি প্রকারের ভিতরে সমস্ত আল্লাহ তালার আল্লাহ তালা তাওহিদ সংক্রান্ত সমস্ত বিষয় প্রবেশ করে এর বাইরে নতুন কোন প্রকার ঢুকানোর প্রয়োজন পড়ে না সব কিছু এর ভিতরে আছে সেখানে আমরা দেখেছি যে প্রথমে হচ্ছে আল্লাহ তালার তাওহিদ তাওহিদুরুবুবিয়া रब हिसे आल्ला तहिद्षा कर प्रथम रब हिसा तरह कामकांड विशेषकर सृष्टि कर लालन पालन कर जीवन दें मृत्यु दिन ये सब गुल्लार क्या जिसमस्त क তিনি মহি তিনি জীবন দেন মুমি তিনি মৃত্যু দেন তিনি মোতাসার রেফিল দুনিয়াতে যা তার প্রয়োজন সবই তিনি করছেন দুনিয়াতে তিনি যা ইচ্ছা তা তিনি করছেন দুনিয়ার কোনো কিছু কারও হাতে নেই আল্লাহতালার হাত ছাড়া তিনি যতটুকু চাইছেন ততটুকু হচ্ছে যতটুকু চাইবেন না ততটুকু হবে না সুতরাং আমরা ভালো করে জেনে নিলাম যে তাওহিদুল আসমাউ সেফা তাওহিদুর রুবুইয়া এই দুইটাই মূলত আল্লা তালার সম্পূর্ণ ইচ্ছার সাথে সম্পৃক্ত তার কি কি গুণ আছে কেউ দিলে হবে না তিনি নিজে যেগুলি নাম এবং গুণ বর্ণনা করবেন সেগুলি শুধুমাত্র গুণ হবে আর যেগুলি নাম গুণ করবে না সেগুলি গুণ হবে না এটা হচ্ছে ওসেফা আর তাহিদুল ই হচ্ছে মানুষের বন্দা বন্দার কর্মকাণ্ডের সাথে জড়িত বন্দা বন্দা যে কি কাজ করে তিনি আল্লাহর কাছে কিছু চায় আশা করে ভরসা করে দোয়া করে সব যে বন্দা অবাদত করে তারপরে এই যত কিছু আমরা করি না কেন আল্লাহর জন্য সবই কিন্তু সবই হচ্ছে তাহিদুল এবাদা অর্থাৎ এবাদতের একমাত্র উদ্দেশ্য সত্তা সত্তা হচ্ছেন রব্বুল আলমিন মহান আল্লাহ তালা তাহলে বোঝা গেল আমরা এই তাহিদের এই তিনটি প্রকার আমরা কোরআন এবং সুন্না ভিত্তিক পাই এবং আমরা এর বাইরে নতুন কোন প্রকার আবিষ্কার করা আমাদের আর কোন প্রয়োজন নেই আজকে আমরা আলোচনা করব যে আসলে কোরআন এবং সুননাতে কি এই তাওহিদের তিনটি প্রকারের কথা এসেছে কিনা দশকবৃন্দ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়তে তার নাম এবং গুণের বিষয়টি উল্লেখ করেছেন যেমন আল্লাহ তাআলা বলেছেন যে সূরা হাদীদের প্রথমে বলেছেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলীম হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলীম একই জাহেরতল সর্ব সবার উপরে বা সবার নিকটে এক দু তিন সবার উপরে সর্ব উপরে সবচেয়ে উপরে তিনি কারণ তিনি আইলি সবার উপরে সবকিছু তার নিচে সবকিছু আবার বা আতেন তিনি সবকিছু সবকিছু তার কার নিকটে যত দূরে নয় কারণ তিনি আমরা যতই ও আল্লাহ তাল কল্যাণিকারিম বলেছেন যে তোমরা যে যাকে ডাকছ কারিব তিনি নিকটে ওই যা আমার বন্দাগণ যখন আমার প্রশ্ন করে তখন তুমি নিকটে নিকট তার বন্দার কথা শোনেন তিনি তার আহ্বানে সাড়া দেন এবং তাদের উপকার করেন তাদের ক্ষতি নিরোধ করেন এবং তারা যা চায় তা তিনি দান করেন এদিক থেকে আল্লা তালা করিব নিঃসন্দেহে আর্সের উপরে থেকেও তিনি মানুষের নিকটে তিনি বন্দা যেখানে থাকুক না কেন অন্ধকারে কোন জায়গায় কষে আল্লাহকে ডাকছে আল্লাহ তালা সে ডাক সাড়া দেন এমন জায়গাতে যেখান থেকে বের হওয়ার চেয়ে কঠিন আর কারো হয় না তারপর তিনি আল্লাহকে ডাকছেন আল্লাহ তালা সেটা শুনলেন শুনে তার ডাকে সাড়া দিলেন এবং তাকে সেখান থেকে বের করে আনলেন এসবই হচ্ছে আল্লাহ তালা তিনি আরশের উপর থেকেও মানুষের নিকটে মানুষের আহ্বানে সাড়া দেন মানুষের ডাকে ডাকে তিনি আল্লাহ তালা তার আসমা নামগুলো সাব্যস্ত করলেন অনুরূপ ভাবে আল্লাহ তালা সুরা তহার মধ্যে আল্লাহ আল্লাহ আসম হাসনা আল্লাহ لا اله الا الله له الاسماء الحسنى تني বৈতো কোন ইলাহ নেই তার রয়েছে সুন্দর নামগুলো সুন্দর নামগুলো আল্লাহ তাআলার আল্লাহ هو الله الذي لا اله الا هو تিনি আল্লাহ তিনি عالم الغيب والشهاده هو الرحمن الرحيم रहमान রহিম নাম এখানে هو الله الذي لا الله. الملك القدوس المؤمن المهيمن العزيز الجبار المتكبر সুবহান্লা আমি কু আল্লাহ সেখানে উল্লেখ করলেন তিনি হচ্ছেন আস্তে আস্তে রাজা ধীরাজ আল কুদ্দুস স মহাপবিত্র আল সালাম মহাশান্তি তার মধ্যে আলমুকিন ইমানদার যার কাছে নির্ভয় হতে পারে আলমোহাইমিন সবকিছুর উপর তিনি তার ক্ষমতা প্রয়োগকারী হাজিজ সর্বশক্তিমান জব্বার জব্বার তিনি সবকিছুর উপরে তিনি তার প্রভাব বিস্তারকারী আলমত কাব্যের অহংকারী সুফহান তারপর তিনি আরো বলেন রাহুল আসমাউর হোসনা তিনি স্রষ্টা হল খা লেখুল নতুন করে সৃষ্টি করেন তিনি নব রূপ দান করেন রাহুল আসমা হোসনা তার রয়েছে সুন্দর নামগুলো ইউসুব হল উমা পিসামা ওয়াত হুল আজিজুল হাকিম আসমান এবং তার তসবি পাঠ করে তিনি আজিজ এবং তিনি হাকিম আজিজ হচ্ছে হাকিম প্রজ্ঞামা সবই আল্লাহ তালা এভাবে আল্লাহ তালা কোরআন করিমেন বিভিন্ন আয়াতে যখনই আয়াত আসছে তার শেষে আলিম হাকিম হাকিম উন আলিম এভাবে আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে তার নামগুলো উল্লেখ করেছেন এই নামগুলো যদি কোনো আমরা স্বীকৃতি না দেই এবং নামগুলোর যদি অর্থের স্বীকৃতি না দেয় নামগুলোর ভিতরে অন্তর্নিহিত গুনাগুন স্বীকৃতি আমরা না দেই তাহলে আল্লাহ তাল না এটা আমাদেরকে স্বীকার করতেই হবে কোরআন কারিমের বহু আয়াত রয়েছে আপনারা যখনই পড়বেন কোরআন করিম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ গুণাগুণ বর্ণনা করা হয়েছে তার নাম উল্লেখ করা হয়েছে এ সবই প্রমাণ করে যে তার হৃদুল আসমা সিফাত এটা হক এবং এটার উপরে ইমান আনতে হবে এটার ফুরি ইমান না আনলে কারো ইমানই শুদ্ধ হবে না তাহলে বোঝা গেল যে সুরা হাদিদে তোহা হাসারে আলি পিলামিম তানজিলা সাইজদা আলে এমরান এবং সুরা ইখলাস এগুলোতে আল্লাহ তালা তার নামগুলি সরার বেশ কিছু নাম উল্লেখ করেছেন এর বাইরেও এর বাইরেও কোরআনকারিম বিভিন্ন জায়গাতে তিনি আল্লাহ তাল নাম তার নামগুলি উল্লেখ করেছেন আজিজুল উল জব্বার মোতাকাব্বির তিনি কোথাও উল্লেখ করেছেন আজিজুন হাকিম কোথায় বলছেন আলিমন হাকিম কোথায় বলছেন আল গাফার কোথায় বলছেন তৌয়াব এভাবে আল্লাহ তালা তার নামগুলি বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন কোরআনে কারিমের এই নামগুলি যদি কোন স্বীকৃতি না দেয় তো আল্লাহ তাওহিদ প্রতিষ্ঠা হবে না এবং আল্লাহ তালা নামের তাহিদের প্রতিষ্ঠা না হলে আমাদের ইমান শুদ্ধ হবে না এবং প্রথম এটা শুদ্ধ না হয় হবে না এই জন্য আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে কোরআন এ পুরোটাই এই তাহিদুল আসমাত আল্লাহ নাম এবং গুণের দলিল প্রমাণ হিসেবে এসেছে এবং সেখানে বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা নাম এবং গুণের কথা এসেছে এছাড়া রসল্লা সালাম হাদিসে এসেছে নাম এবং গুণের কথা এমন নাম কোরআনকারী আল্লাহ ইসমাউল হোসনাহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দিয়ে তাকে আহ্বান করো সবই প্রমাণ করছে আমাদের সামনে যে আল্লাহ তাল সুন্দর নাম রয়েছে এবং সেটাই তাওহিদের একটি অংশ সে নামগুলি স্বীকার করতে হবে নামের অন্তর্নিহিত গুনাগুণ স্বীকার করতে হবে আমাদেরকে তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাল আল্লাহর কোরআন এবং্লাহ আসলাম হাদিস সবই প্রমাণ করছে তাওহিদুল্লাহাত হক এবং সেটার উপরে আমাদেরকে ই মানতে হবে দ্বিতীয়ত যে তাওহিদের অংশ সেটা হচ্ছে তাহিদের তলব অল কাস্ত অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের যাবতীয় উদ্দেশ্য আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য বন্দার ফেল বন্দার কর্মকাণ্ডের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তালা এটাকে সুরাতছেন এবং সাহাবাহামের বর্ণায় সেখানে সুরাতুল ইখলাস বলেছেন কখনো কখনো দেখা গেছে ইমাম গণ সুরাত বলতেন একসাথে সুরা আমরা দুটি তাহিদে পাই সুরা কুলিয়া ইহল কাহিনের মধ্যে তাহিদুলা পাই আর তাহিদুল আসমাত আমরা এটা পাই কুলহল্লাহাদুফাদ অনেকগুলো নাম এসেছে এবং তার গুনা হয়েছে অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন নির্দেশ দিয়েছেন অনুরূপ আয়াত এসেছে সুরা তানজুল কিতাব জুমারের অর্থাৎ সুরা জুমার তিন নম্বর আয়াত এবং সুরাজুমারের শেষের আয়াত অনুরূপ সুরা ইউনুস প্রথমে এসেছে মাঝখানের শেষে এসেছে সুরা আরাফ এসেছে এবং সুরা পুরা কোরআকারী বিভিন্ন জায়গাতে একমাত্র আল্লাহর আবাদত করতে হবে মানুষ একমাত্র আল্লাহর এবাদত করে নির্দেশনা এসেছে এই হচ্ছে দ্বিতীয় নম্বর তারহিদ যেটা আমরা আলোচনা আগে দেখে চলে আসছে সেটা হচ্ছে যে তারহিদুর রুব বিয়া আগে করেছিলাম যে রব একমাত্র আল্লাহকেই মানতে হবে সেটাও আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে কোরআনে কারি উল্লেখ করেছেন প্রথমে আমরা বলেছিলাম আগে যে প্রথম নির্দেশনাই আসছে এটা যে আল্লাহকে রব যদি মেনে থাকো আল্লাহকে রব যদি মেনে থাকো তাহলে একমাত্র তাহারই আবাদত করো আর ক্ষেত্রে যেমন তেমনি তাহিদুল গবিয়া আসছে তেমনি এই তিন প্রকার তাওহিদের আলোচনা কোরআনে করিম ভর্তি পুরো কোরআনে করিমই আমরা এই তিন প্রকার তাহিদের কথাই দেখতে পাই কারণ কোরআনে কোরআনে কারিমে হয় আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হয়েছে অথবা তাঁর নাম এবং গুণ সম্পর্কে আমাদেরকে খবর দেয়া হয়েছে সেটাই হচ্ছে তাহিদুল আলমি আল খাবারি অর্থাৎ তাহিদুল রবু বিয়া ওসিফাত অথবা কোরআনে করিমে দাবাদ দেওয়া হয়েছে ইলা ইবাদাতহি ওয়াহিদাহ একমাত্র আল্লাহ ইবাদ দিকে আলাহ শরিক আলাহ ওয়ালিন্দ দুহী আল্লাহ ছাড়া অন্য কারো ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে আর এটা হচ্ছে তাহিদুল কাসদাল তাহিদ কাসদ আর এটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি তাহিদুল ইবাদহ অর্থাৎ আল্লাহ তালার পরিচয় তুলে ধরা হয়েছে হয়েছে যেটা হচ্ছে তাহিদুল তাহিদুল কাসদু আলব অথবা যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি তাহিদুল তাহিদুল লোহিয়া বা তাহিদুল এ বাদা অথবা কোরআন কারিমে বলা হয়েছে যে কোন নির্দেশনা দেওয়া হয়েছে অথবা কোন কিছু নিষেধ করা হয়েছে অথবা তার আনুগত্য করতে বলা হয়েছে এটা হচ্ছে তাওহিদের হক তাহিদের অধিকার এটা করলে আমার আবাদত পূর্ণ হবে এটা না করলে আবাদত পূর্ণ হবে না যদি আমি আল্লাহ নির্দেশ মোতাবেক চলি আমার আবাদত শুদ্ধ হবে নালে শুদ্ধ হবে না অথবা কোরআনে করিমে যারা তাওহিদ মানবে তাদের কি সম্মান করা হবে আখের হাতের সেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তাওহিদের পুরস্কার জান্নাতের কথা আলোচনা করা হয়েছে অথবা জাহান্নামের কথা আলোচনা করা হয়েছে তা হচ্ছে তাহিদ যারা মানবে না তাদের णति की ए ती क्षतिकर परिणति अपेक्षा कर समस्या होते विषय उल्लेख करीमे ये विषय उल्लेख कर देखते कुरान करीम पुरोटाई विषय आलोचना अथवा कुरने करीमे आलोचनाल्ला तर की शासि जाता शुने से तरह की प्राप्ति दुनिया देखते पाई पुरो कुरने करीमिद निर्भरशील এমনকি আপনি ছোট্ট একটা সুরও যদি দেন সেখানে তাওহিদের জিনিস পাবেন আল্লাহামদুল্লাহিন্তাহিনের বিষয় আপনি যখন বলছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তাহিদুল তাহিদুল আল্লাহ সাব্যস্ত করছেন আপনি প্রশংসা করছেন আল্লাহর নাম সাব্যস্ত করছেন তাহিদুল আসমাদিফা সাব্যস্ত করছেন রবাহ আলমিন রব বলছেন রবু সাব্যস্ত করছেন আল্লাহর জন্য একটি আয়াতের ভিতরে আলহামদুলিল্লাহ জন্য নাজিল করেছেন তাহিদ প্রতিষ্ঠা নাজিল করেছেন এবং প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি আয়াত কোন না কোন ভাবে প্রমাণ করছে যে এই তিনটি প্রকারকে আমাদের মেনে নিতে হবে তিনটি অংশকে মেনে নিতে হবে এর কোন অংশ ছেড়ে দিলে আমাদের তাহিদ প্রতিষ্ঠা হবে না गुरुत कम दीहिदा दरबार अने ताहिद विषय कुरने करीम शतार पढ़ से मुखस्त करीवने तरफा करतेम कारण हमारा आल्लाहिद सम्पर्क अज्ञात আল্লাহ তালা তাহিদের যে তিনটি প্রকার আছে এই তিনটি প্রকার সম্পর্কে তারা ভালো করে ধারণা নিতে পারেনি সুতরাং আমাদেরকে সবসময় এই তাওহিদের তিনটি প্রকার সম্পর্কে জানতে হবে মানতে হবে এবং খুঁজতে হবে যে তিনটি প্রকার আল্লাহ তালা আমাদেরকে কোরআনে কারিমে বলেছেন আরেকটি জিনিস আমরা যদি দেখি ভালো করে দেখেন আল্লাহ তালা বলছেন এরপরে সুরা ফাতেহার সুরা ফাতেহার মুদী সুরা ফাতেহার মুদী বলতেছেন আর রহমান ইর রাহিম আর রহমান ইর রাহিম দুটি আল্লাহর নাম বিচার দিবসের মালিক মালিক তিনি যেহেতু আল্লাহ তিনি সাব্যস্ত করেছেন আর দিন বিচারের কথা যেহেতু এসেছে বিচার কেন হবে আল্লাহ নির্দেশনা মানলে বিচার ভালো বিচার হবে অর্থাৎ ভালো পরিণতি হবে আল্লাহ নির্দেশনা মানলে খারাপ পরিণতি হবে তাহলে অবশ্যই আপনি এখানে আল্লাহর নির্দেশনা মানার কথা আসছে অর্থাৎ আপনার এখানে তাহিদুল উলোহিয়া বা এবাদত এসে গেছে মা আলিকিদিন এক কথার ভিতরে আপনার মা আলিকি উম এর ভিতরে আপনার তাহিদুলো আসছে আবার দেখেন এরপর বলছেন ইয়াকা নারবুদুয়া ইয়াক্তাইন এবাদতের কথা তাহিদুল আবাদতের কথা কার এবাদত করে আল্লাহর এবাদ করে রবের এবাদত করে বান্দা সুতরাং তাহিদুরবিয়া আছে আসম তাহিদুল উলোহিয়া এখানে রয়ে গেছে এভাবে আল্লাহালা পুরো কোরআনে ক্যারিমের বিভিন্ন সুরাতে এবং তিনটি প্রমাণ করেছেন আমরা যদি ভালো করে তাকাই ভালো চোখ দিয়ে তাকাই এবং অর্থপূর্ণ দৃষ্টি দেখি এবং ভালো করে বুঝতে শিখি তাহলে আমরা বুঝতে পারব তাহিদুল আসম সেফাত এবং তাহিদুল লোহিয়া এর মাধ্যমে আল্লাহ তালা পুরো কোরআন ভর্তি করে রেখেছেন আমাদেরকে যদি প্রতিষ্ঠা না করি আমরা একে তাহী প্রতিষ্ঠা আমরা না করতে পারি তাহলে আমাদের তাহিদ কখনো পূর্ণাঙ্গ হবে না এর কারণেই মানুষ শিরকি লিপ্ত হয় কারণ সে তারা কারণ তারা আল্লাহ তালা সে তাহিদকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না এই জন্য তারা শিরক লিপ্ত হয় আর যদি কোন আল্লাহ তালা তাহিদ উপলব্ধি করতে পারত তাহলে তাহিদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতে পারত এবং শির্ক থেকে তারা মুক্ত হতে পারত দর্শক কিন্তু আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আবারও আলোচনায় আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহাম